আয়ুষার আদিল্লাহত আলহ্নতে বর্ণিত তিনি বলেন এগারো জন মহিলা এক স্থানে একত্রিত বসল এবং সকলে মিলে এ কথার উপর একমত হল যে তারা নিজেদের স্বামীর ব্যাপারে কোনো কিছু গোপন রাখবে না প্রথম মহিলা বলল আমার স্বামী হচ্ছে অত্যন্ত হালকা পাতলা দুর্বল উটের গোষ্ঠীর মতো যেন কোনো পর্বতের চূড়ায় রাখা হয়েছে এবং সেখানে ওঠা সহজ কাজ নয় এবং গোষ্ঠীর মধ্যে এমন চর্বিও নেই যে কারণে সেখানে ওঠার জন্য কেউ কষ্ট স্বীকার করবে দ্বিতীয়জন বলল আমি আমার স্বামী সম্পর্কে কিছু বলবো না कारण अभी भय करपर्चु बोलते गए शेष जा क्या जदिम्पर्लते चाहे आर सकल दुरबलता और मंद दिको सम्पर्वते तृत्य महिला स्वामी एक जो दीर्घदेही व्यक्ति बर्णना दे जदिता शोने ताल्क दे जदि कि हमें से आ झुलंत अवस्था रखबे अर्थात तलाको देना स्त्री मत व्यवहारों करना चतुर्थ महिला আমার স্বামী হচ্ছে তিনিহা আমার রাতের মতো মাঝামাঝি অতি গরমও না অতি ঠান্ডাও না আমি তাকে ভয় করি না আবার তার প্রতি অসন্তুষ্টও নই পঞ্চম মহিলা বলল যখন আমার স্বামী ঘরে ঢুকে তখন চিতা বাঘের মতো থাকে যখন বাইরে যায় তখন সিংহের মতো তার স্বভাব থাকে এবং ঘরের কোনো কাজের ব্যাপারে কোনো প্রশ্ন তোলে না ষষ্ঠ মহিলা বলল আমার স্বামী যখন খেতে বসে তখন সব খেয়ে ফেলে যখন পান করে তখন সব শেষ করে যখন নিদ্রা যায় তখন একাই চাদর বা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে এমন কি হাত বের করেও আমার খবর নাই না সপ্তম মহিলা বলল আমার স্বামী হচ্ছে পথভ্রষ্ট অথবা দুর্বল মানসিকতা সম্পন্ন এবং চরম বোকা সব রকমের দোষ তার আছে সে তোমার মাথায় বা শরীরে অথবা উভয় স্থানে আঘাত করতে পারে অষ্টম মহিলা বলল আমার স্বামীর স্পর্শ হচ্ছে খরগোশের মতো এবং তার দেহের সুগন্ধ হচ্ছে জার্নাব অর্থাৎ এক প্রকারের বনফুল এর মতো নবম মহিলা বলল আমার স্বামী হচ্ছে অতি উচ্চ অট্টালিকার মতো এবং তার তরবারি ঝুলিয়ে রাখার জন্য সে চামড়ার লম্বা ফালি পরিধান করে অর্থাৎ সে দানশীল ও সাহসী তার ছাই ভস্য প্রচুর পরিমাণের অর্থাৎ প্রচুর মেহমান আছে এবং মেহমানদারীও হয় এবং মানুষের জন্য তার গৃহ অবারিত এলাকার জনগণ তার সঙ্গে সহজেই পরামর্শ করতে পারে দশম মহিলা বলল আমার স্বামীর নাম হল মালিক মালিকের কি প্রশংসা আমি করবো যা প্রশংসা করব সে তার চেয়ে ঊর্ধ্বে তার অনেক মঙ্গলময় উঠ আছে তার অধিকাংশই ঘরে রাখা হয় অর্থাৎ মেহমানদের জবাই করে খাওয়ানোর জন্য এবং অল্প সংখ্যক মাঠে চড়ার জন্য রাখা হয় বাসির শব্দ শুনলেই উটগুলো বুঝতে পারে যে তাদেরকে মেহমানদের জন্য জবাই করা হবে একাদশতম মহিলা বলল আমার স্বামী আবু জার আ তার কথা আমি কি বলবো সে আমাকে এত অধিক গহনা দিয়েছে যে আমার কান ভারী হয়ে গেছে আমার বাজুতে মেদ জমেছে এবং আমি এত সন্তুষ্ট হয়েছি যে আমি নিজেকে গর্বিত মনে করি সে আমাকে এনেছে অত্যন্ত গরিব পরিবার থেকে যে পরিবার ছিল মাত্র কয়েকটি বকরির মালিক সে আমাকে অত্যন্ত ধনী পরিবারে নিয়ে আসে যেখানে ঘোড়ার রেশাধনী এবং উটের হাউদার আওয়াজ এবং শস্য মারাইয়ের খসখসানি শব্দ শোনা যায় সে আমাকে ধন সম্পদের মধ্যে রেখেছে আমি যা কিছু বলতাম সে বিদ্রূপ করত না এবং আমি নিদ্রা যেতাম এবং সকালে দেরি করে উঠতাম এবং যখন আমি পান করতাম অত্যন্ত তৃপ্তি সহকারে পান করতাম আর আবু যার আম্মার কথা কি বলবো তার পাত্র ছিল সর্বদা পরিপূর্ণ এবং তার ঘর ছিল প্রশস্ত আবু যার পুত্রের কথা কি বলবো সেও খুব ভালো ছিল তার শয্যা ছিল সংকীর্ণ যে মনে হতো যেন কোশবদ্ধ তরবারি অর্থাৎ সে অত্যন্ত হালকা পাতলা দেহের অধিকারী তার খাদ্য হচ্ছে ছাগলের একখানা পা আর আবু যার কন্যা সম্পর্কে বলতে হয় যে সে কতই না ভালো সে বাপমায়ের সম্পূর্ণ বাধ্য সন্তান সে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারণী যে কারণে সতীনরা তাকে হিংসা করে আবু যার কৃতদাসেরও অনেক গুণ সে আমাদের গোপন কথা কখনো প্রকাশ করতো না সে আমাদের সম্পদকে কমাত না এবং আমাদের বাসস্থানকে আবর্জনা দিয়ে ভরে রাখত না সে মহিলা আরও বলল একদিন দুধ দোহন করার সময় আবু যারা বাইরে বেরিয়ে এমন একজন মহিলাকে দেখতে পেলো जार दो पुत्र सन्त रेरा मायर स्तन चिता बाघर मत खेल अर्थात दूधपान कर से महिला के देखे आकृष्ट हलो तलाक दिए ताके विय कर लरपर हमें एक सम्मानित व्यक्ति के विमाम से द्रुतगामी घोड़ा चढ़त और हाथे वर्षा रखत से अनेक सम्पद दिए प्रत्येक प्रकार गृहपालित जंतु एक जोड़ा दिए बोले हे उम्मू जा रा तुम ए सम्पद खाओ परिधान करो এবং উপহার দাও মহিলা আরও বলল সে আমাকে যা কিছু দিয়েছে তা আবু যারা এর একটি ক্ষুদ্র পাত্রও পূর্ণ করতে পারবে না অর্থাৎ আবু যার সম্পদের তুলনায় তা খুবই সামান্য ছিল আয়ুষার রাজিলাহু তাল্লাহা বলেন রসুলুল্লাহ সাল্লু আলসালাম আমাকে বললেন আবু যারা তার স্ত্রী উম্মুজারার জন্য যেমন আমিও তোমার প্রতি তেমন তবে আমি কখনও তোমাকে তালাক দিব না